তবে হাদিস মৌকুব সাহাবির বক্তব্য সাহাবির বক্তব্য দলিল কি না সাহাবির বক্তব্য দলিল কি না এই কথাটি গুরুত্বপূর্ণের কথা দলিল নবী সাল্লা খেলাফ যদি হয় কিছু তারা করেছেন তাহলে ঠিক আছে খোলাফের সাহাবাই কেরামরা খোলা ফেরা ছাড়া করে সাহাবাই কেরামদের কেউ একটি ফতোয়া দিয়েছেন বা বক্তব্য পেশ করেছেন একটা কথা বলেছেন মাসলা জানতে পারলেন অমুক সাহাবি এর মত আর তারপরে তার বিরোধী কোনো বক্তব্য আর কোন সাহাবিদ তার বিরোধী মত আর সাহাবাই মধ্যে পাওয়া যাচ্ছে না তখন সেটা দলিল হবে কি হবে না দলিল হবে না হবে না দলিল হবে কারণ এই মশলায় রসুল্লাহ সাল্লা থেকে এর বিপরীত কিছু নেই আর সাহাবাইকার মধ্যে এই মাসলার ফতুয়া দেওয়ার ফতুয়ার বিরোধী কেউ নেই তারা ভুল কথার তাদের থেকে বর্ণিত আমাদের কাছে আসেনি এই কথাটিও শরীয়তের দলিল এটাও দলিল হাদিসের অন্তর্ভুক্ত মৌকুফ হাদিসও তাহলে দলিল হতে পারে যদি রসুর উল্লাহ সাল্লা সাল্লামের কথা কাজের হাদিসের আয়াত অথবা হাদিস কোরআন এবং হাদিসের বিরোধী না হয় এবং সাহাবাই মধ্যে তার বক্তব্যের কোন সাহাবির বক্তব্যের বিরোধী যদি কাউকে না পাওয়া যায় তাহলে বোঝা গেছে না যখন আদশা গমকে বললেন যে ফেতরাই চলবে তখন আদশা গম দিয়েশা কেন তার বেশি খেজুর পাওয়া যায় এই যুক্তিতে তিনি করেছিলেন যদি আবু সঈদ হুদরি অন্যান্য সাহাবিরা বিরোধিতা না করতেন তাহলে মেয়ে নেওয়া যেত হয়। সবাই নীরাম থেকে মেনে নেওয়া হয়েছে কখনো না তারা সবচেয়ে বেশি বুঝেন কারণ সরাসরি তারা রসুরুল্লাহ থেকে শিখেছেন তো যদি বিরোধিতা কেউ না করতো তাহলে কি হয়তো তাহলে বলতাম যে ঠিক আছে আর তারা। যুগ যেমন করতাম তেমনটাই করবো আপনার কথা নেওয়া যাবে না যদি আপনি শাসক খালি না যে এটা দরিল না তাহলে মাউ ইয়ার এই আমলটা না এইরকমই যে কোনো ক্ষেত্রে হোক না কেন